ইবনু আবু মুলাইকা রাজিয়াল উল্লাহ বলেন নবী সাল্লাহ আয়সা রাজিয়া কোনো কথা শুনে না বুঝলে বারবার প্রশ্ন করতেন কথা নবী বললেন সাল্লাহামতের দিন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে আয়সা রাজিয়ালাহন বলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ তাল্লাহ কি ঈর্ষাদ করেননি তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে তখন তিনি বললেন তা কেবল হিসেব প্রকাশ করা किंतु जार हिसाब पुंगखानुपुंगानु रूप में से ध्वसप्राप्त है